যিনি তাহার বান্দার প্রতি ফুরকান অবতীর্ণ করিয়াছেন যাহাতে সে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হইতে পারে যিনি আকাশ মন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব অধিকারী তিনি কোন সন্তান গ্রহণ করেন নাই সার্বভৌমত্বের তাহার কোন শরিক নাই তিনি সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেককে পরিমিত করিয়াছেন যথাযথ অনুপাতে আর তাহারা তাহার পরিবর্তে ইলাহ রূপে গ্রহণ করিয়াছে অন্যদেরকে যারা কিছুই সৃষ্টি করে না বরং ঘরের নিজেরই সৃষ্ট এবং উহারা নিজেদের অপকার অথবা উপকার করিবার ক্ষমতা রাখে না এবং মৃত্যু জীবন ও উত্থানের উপরও কোনো ক্ষমতা রাখে না কাফিররা বলে ইহা মিথ্যা ব্যতীত কিছুই নয় সে ইহা উদ্ভাবন করিয়াছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাহাকে এই ব্যাপারে সাহায্য করিয়াছে এই রূপে উহারা অবশ্যই জুলুম ও মিথ্যায় উপনীত হইয়াছে বলে এইগুলো তো সেকালের উপকথা যাহা সে লিখিয়া লইয়াছে এগুলি সকাল সন্ধ্যা তাহার নিকট পাঠ করা হয় ইহা তিনি অবতীর্ণ করিয়াছেন যিনি আকাশ মন্ডলীয় পৃথিবীর সমুদয়ের রস্য অবগত আছেন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল পরম দয়াল উহারা বলে এ কেমন রাসুল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে তাহার নিকট কোন ফিরিস্তা কেন অবতীর্ণ করা হইল না যে তাহার সঙ্গে থাকিত সতর্ককারী রূপে অথবা তাহাকে ধন দেওয়া হয় না কেন অথবা তাহার একটি বাগান নাই কেন যা হইতে সে আহার সংগ্রহ করিতে পারে সীমা লঙ্ঘনকারীরা আরো বলে তোমরা তো এক জাদিগ্রস্ত ব্যক্তি অনুসরণ করিতেছ দেখো তোমার কি উপা পথ ভ্রিয়াছে ফলে উহারা পথ পাইবে না কথ মহান তিনি যিনি ইচ্ছা করিলে তোমাকে দিতে পারেন ইহা অপেক্ষা উৎকৃষ্ট বস্তু উদ্যানসমূহ যাহার নিম্ন দেশে নদী নানা প্রবাহিত এবং তিনি দিতে পারেন তোমাকে প্রাসাদ সমূহ কিন্তু উহারা কিয়ামতকে অস্বীকার করিয়াছে এবং যে কিয়ামতকে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রাখিয়াছি জ্বলন্ত অগ্নি দূর হইতে অগ্নি যখন উহাদেরকে দেখিবে তখন উহারা শুনিতে পাইবে ইহার গর্জন ও চিৎকার এবং যখন উহাদেরকে শৃঙ্খলিত অবস্থায় উহার কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হইবে তখন উহারা সেখানে ধ্বংস কামনা করিবে উহাদেরকে বলা হইবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করিও না বহুবার ধ্বংস ওইবার কামনা করিতে থাকো قل اذالك خير ام جنته القند التي وعد المتقون كانت لهم جزاءا ومصيرا وهدرك جشكر يايسري ناثاي جنت জহার প্রতিশ্রুতি দাও হয়েছে মুত্তাকিদেরকে এই তো তাদের পুরস্কার ও প্রত্যাবর্তন স্থল لهم فيها ما يشاءون خالدين كان على ربك وعدا مسئولا সেখানে তাহারা যাহা চাইবে তাহাদের জন্য তাহাই থাকিবে এবং তাহারা স্থায়ী হইবে এই প্রতিশ্রুতি পূরণ তোমাদের প্রতি বালকেরই দায়িত্ব এবং যেদিন তিনি একত্র করিবেন উহাদেরকে এবং উহারা আল্লাহর পরিবর্তে যাহাদের ইবাদত করিত তাহাদেরকে সেদিন তিনি জিজ্ঞাসা করিবেন তোমরাই কি আমার এই বান্দাদেরকে বিভ্রান্ত করিয়াছিলে না উহারা নিজেরাই পথভ হইয়াছিল মহান তোমার পরিবর্তে আমরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করিতে পারি না তুমি তো ইহেদেরকে এবং ইহাদের পিতৃপুরুষদেরকে ভোগ সংবাদ দিয়াছিলে পরিণামে উহারা উপদেশ বিস্তৃত হইয়াছিল এবং পরিণত হইয়াছিল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে আল্লাহ মুসিদদের বলিবেন তোমরা যাহা বলিতে উহারা তাহা মিথ্যা সাব্যস্ত করিয়াছে সুতরাং তোমরা শাস্তি প্রতিরোধ করিতে পারিবে না এবং সাহায্য পাইবে না তোমাদের মধ্যে যে সীমা লঙ্ঘন করিবে আমি তাহাকে মহাশাস্তি আস্বাদ করাইবেন তোমার পূর্বে আমি যে সকল রাসুল প্রেরণ করিয়াছি তাহারা সকলেই তো আহার করিত এবং হাটে বাজারে চলাফেরা করিত হে মানুষ আমি তোমাদের মধ্যে এককে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করিয়াছি তোমরা ধৈর্য ধারণ করিবে কি তোমার প্রতিপালক সমস্ত কিছু দেখেন ইকা তো অউনা রাব্বানা লাকাদ ইসতাকবারু কামনা করে না তাহারা বলে আমাদের নিকট ফেরেস্তা অবতীর্ণ করা হয় না কেন অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন উহরা অন্তরে অহংকার পোষণ করে এবং উহরা সীমা লঙ্ঘন করিয়াছে গুরুতর রূপে ইয়াওমা ইয়ারুনা যেদিন উহারা প্রত্যক্ষ করিবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকিবে না এবং উহারা বলিবে রক্ষা করো রক্ষা করোরা আমি উহাদের কৃত কর্মের প্রতি লক্ষ্য করিব। অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকনায় পরিণত করিব সেই দিন হইবে জান্নীদের বাসস্থল উৎকৃষ্ট এবং বিশ্রাম স্থল মনোরম আর সেই দিন আকাশ মেঘপুঞ্জ সহ বিকে ন কর্তৃত্ব হইবে বস্তু তো দয়াময়ের এবং কাফিরদের জন্য সেই দিন হইবে কঠিন জালিম ব্যক্তি সেদিন নিজ হস্ত ধ্বংসন করিতে করিতে বলিবে আমি যদি রাসুদের সঙ্গে সৎপথ অবলম্বন করিতাম আমার আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করিতাম লিআনি আমাকে তো সে বিভ্রান্ত করিয়াছিল আমার নিকট উপদেশ পৌঁছিবার পর স্বান্ত মানুষের জন্য মহা প্রতারক রাসুল বলিল হে আমার প্রতিপালক আমার সম্প্রদায় তো এই কুরআনকে পরিত্যায্য মনে করে এইভাবেই প্রত্যেক নবীর আমি অপরাধীদেরকে তোমার জন্য তোমার প্রতিপালকই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট কাফিররা বলে সমগ্র কুরআন তাহার নিকট একবার অবতীর্ণ হইল না কেন এইভাবে আমি অবতীর্ণ করিয়াছি তোমার হৃদয়কে উহা দ্বারা মজবুত করিবার জন্য এবং তাহা ক্রমে ক্রমে স্পষ্টভাবে আবৃত্তি করিয়াছি তোমার নিকট এমন কোন সমস্যা উপস্থিত করে না যাহার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করি না যাহ কে মুখে ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে আগত্র করা হইবে স্থানের দিক দিয়া অতি নিকৃষ্ট এবং অধিক পথভ আমি তো এবং তাহার সঙ্গে তাহার ভ্রাতা হারুন কে সাহায্যকারী করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমরা সেই সম্প্রদায়ের নিকট যাও যারা আমার নিদর্শনাবলিকে অস্বীকার করিয়াছে অতঃপর আমি উহাদেরকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করিয়াছিলাম এবং নুহের সম্প্রদায়কে যখন তাহারা রাসুলগণের প্রতি মিথ্যা আরোপ করিল তখন আমি উহাদেরকে নিমজ্জিত করিলাম এবং উহাদেরকে মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ করিয়া রাখিলাম जालिमर शासुत कर ध्वस कर आद सामुद और राशर अदिबासी के एवर्ती कल बहु सम्प्रदाय केम আমি উহাদের প্রত্যেকের জন্য দৃষ্টান্ত বর্ণনা করিয়াছিলাম আর উহাদের সকলকে আমি সম্পূর্ণরূপে ধ্বংস করিয়াছিলাম উহারা তো সেই জনপদ দিয়েই যাতায়াত করে যাহার উপর বর্ষিত হইয়াছিল অকল্যাণের বৃষ্টি তবে কি উহারা ইহা প্রত্যক্ষ করে না বস্তুত উহারা পুনরুত্থানের আশঙ্কা করে না উহারা যখন তোমাকে দেখে তখন উহারা তোমাকে কেবল ঠাট্টা বিদ্রুপের পাত্র রূপে গণ্য করে এবং বলে এই কি সে যাকে আল্লাহ রাসুল করিয়া পাঠাইয়াছেন সে তো আমাদেরকে আমাদের দেবতাগণ হইতে দূরে সরাইয়াই দিত যদি না আমরা তাহাদের আনুগত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিতাম যখন ওরা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন ওরা জানিবে কে অধিক পথভ্রষ্ট দেখো না তাহলে কামনা বাসনা কে ইহ রূপে গ্রহণ করে তবু কি তুমি তাহার কর্ম বিধায়ক হইবে তুমি কি মনে করো যে উহাদের অধিকাংশ শুনে ও বুঝে উহারা তো পশুর মতোই বরং উহারা অধিক পথভ্রষ্ট তুমি কি তোমার প্রতিপালকের প্রতি লক্ষ্য কর না কিভাবে তিনি ছায়া সম্প্রসারিত করেন তিনি ইচ্ছা করিলে ইহাকে তো স্থির রাখিতে পারিতেন অনন্তর আমি সূর্যকে করিয়াছি ইহার নির্দেশক ما قبضناه الينا قبض يسير اه তৎপর আমি ইহাকে আমার দিকে ধীরে ধীরে গুটাই আনি وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا এবংwidetilde তোমাদের জন্য রাত্রি কি করিয়েছেন আবরণ স্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা এবং সমর্থনের জন্য দিয়েছেন দিবস তিনি এ শিও অনুগ্রহের প্রাকালে সুসংবাদ বাহী রূপে বায়ু প্রেরণ করেন এবং আমি আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করি হিহি বন্দত অনুসমি কীরা যদ্বারা আমি মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করি এবং আমার সৃষ্টির মধ্যে বহু জীবজন্তু ও মানুষকে উহা পান করাই এবং আমি তো এই পানি উহাদের মধ্যে বিতরণ করি যাতে উহারা করে কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃতজ্ঞতাই প্রকাশ করে আমি ইচ্ছা করিলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী প্রেরণ করিতে পারিতাম তুমি কাফিরদের আনুগত্য করিও না এবং তুমি কুরআনের সাহায্যে উহাদের সঙ্গে প্রবল সংগ্রাম চালাইয়া যাও তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করিয়াছেন একটি মিষ্ট সুপেয় এবং অপরটির লোনা খড় উভয়ের মধ্যে রাখিয়া দিয়েছেন এক অন্তরায় এক অনতিক্রম্য ব্যবধান وَهُوَ الَّذِي خَلَقَ مِنَ الْمَاءِ بَشَرًا فَجَعَلَهُ نَسَبًا وَصِهْرًا وَكَانَ رَبُّكَ قَدِيرًا एवं tini manuske srishti korechen pani huite oto por tini tar bongsogoto o boibahik sombodhyo sthapon korechen tomar protipalok shorboshoktiman ইহারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করে যাহা উহাদেরকে উপকার করিতে পারে না এবং উহাদের অপকারও করিতে পারে না কাফির তো সিও প্রতিপালকের বিরোধী আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই প্রেরণ করিয়াছি বল আমি তোমাদের নিকট ইহার জন্য কোন প্রতিদান চাহি না তবে যে ইচ্ছা করে সে তাহার প্রতিপালকের দিকের পথ অবলম্বন করুক وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا তুমি নির্ভর করো তাহার উপর যিনি চিরঞ্জীব যিনি মরিবেন না এবং তাহারsubprocess পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তিনি তাহার বান্দাদের পাপ সম্পর্কে সম্যক অবহিত الذي خلق السماوات والأرض وما بينهما في ستت أيام ثم استوى على العرش الرحمن فسأل به خبيرا تنهي آكاش مندولي پرتبي وغا در مدبر تشمستق كيشو چوائد بشا سشتی کرين آتا پر تنهي آرش شماشين তাহাকে জিজ্ঞাসা করিয়া দেখো যখন ইহাদেরকে বলা হয় সিজদা অবনত হও রহমানের প্রতি তখন উহারা বলে রহমান আবার কে তুমি কাহাকেও সিজদা করিতে বলিলেই কি আমরা তাহাকে সিজদা করিব ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায় কত মহান তিনি যিনি নবমন্ডলে সৃষ্টি করিয়াছেন রাশি চক্র এবং উহাতে স্থাপন করিয়াছেন প্রদীপ ও জ্যোতির্ময় চন্দ্র তিনি সৃষ্টি করিয়াছেন রাত্রি এবং দিবসকে পরস্পরের অনুগামী রূপে তাহার জন্য যে উপদেশ গ্রহণ করিতে ও কৃতজ্ঞ হইতে চায় রহমানের বান্দা তাহারাই যাহারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাহাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে তখন তাহারা বলে সালাম এবং তাহারা রাত্রি অতিবাহিত করে তাহাদের প্রতিপারকের উদ্দেশ্যে সিস দা অবনত হইয়া ও দণ্ডায়মান থাকিয়া এবং তাহারা বলে হে আমাদের প্রতিপালক আমাদের হইতে যাহ নামের শাস্তি বিদুরিত কর উহার শাস্তি তো নিশ্চিত বিনাশ করস্থায়ী হিসেবে নিকৃষ্ট এবং যখন তাহারা ব্যয় করে তখন অপব্যয় করে না কার্প্য করে না বরং তাহারা আছে এত দুভয়ের মাঝে মধ্যম পন্থায় এবং তাহারা আল্লাহর সঙ্গে কোন ইলাহকে ডাকে আল্লাহ যাহার হত্যা নিষেধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরিক তাকে হত্যা করে না এবং ব্যবিচার করে না যে এইগুলি করে সে শাস্তি ভোগ করিবে কিয়ামতুদ্দিন উহার শাস্তি দ্বিগুণ করা হইবে এবং সেখানে সে স্থায়ী হইবে হীন অবস্থায় তাহারা নয় যাহা তো সৎকর্ম করে আল্লাহদের পাপ পরিবর্তন করিয়া দিবেন পুণ্যের দ্বারা আল্লাহ ক্ষমাশী পরম দয়ালু আমির যে ব্যক্তি তওবা করে ও সৎকর্ম করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয় এবং যাহারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার কলাপের সম্মুখীন হইলে সেও মর্যাদার সঙ্গে উহা পরিহার করিয়া চলে এবং যাহারা তাহাদের প্রতিপালকের আয়াত স্মরণ করাইয়া দিলে গুহার প্রতি অন্ধ ও বধির সদৃশ আচরণ করে না এবং যাহারা প্রার্থনা করে হে আমাদের প্রতিপালক আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান কর যারা হইবে আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে করোদের জন্য অনুসরণযোগ্য তাহাদেরকে প্রতিদান দেওয়া হইবে জান্নাতের সু উচ্চ যেহেতু তাহারা ছিল ধৈর্যশীল তাহাদেরকে সেখানে অভ্যর্থনা করা হইবে অভিবাদন ও সালাম সহকারে সেখানে তাহার স্থায়ী হইবে আশ্রয়স্থল ও বসতি হিসাবে উহা কত উৎকৃষ্ট বলো তোমরা আমার প্রতিপালককে কে না ডাকিলে তাহার কিছুই আসে যায় না তোমরা অস্বীকার করিয়াছ ফলে অচিরেই নামিয়া আসিবে অপরিহার্য শাস্তি